বারা হতে বর্ণিত যে কোনো এক ব্যক্তি তাকে বললেন হে আবু উমারা আপনারা হুনায়নের দিন পলায়ন করেছিলেন তিনি বললেন আল্লাহর কসম না নবী সাল্লাহু সাল্লাম কখনো পলায়ন করেননি বরং অতি উৎসাহী অগ্রবর্তী কতিপয় ব্যক্তি হাওয়াজিনদের তীর নিক্ষেপের ফলে পালিয়েছিলেন আর নবী সাল্লাহ আলু সাল্লাম তার সাদা খচ্চটির উপর উপবিষ্ট ছিলেন এবং আবু সুফিয়ান ইবনু হারিস রদিল্লাহ তাল্লু এর লাগাম ধরে দাঁড়িয়েছিলেন তখন নাবি সাল্লাহ আলাম বলেছিলেন আমি মিথ্যা নবিনয় আমি আব্দুল মুতালিবের বংশধর